বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায়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 রসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসালাত ওসালাম উলা সঈদুলমুরসলিনবীনা মোহাম্মলা আলি ওসহাবতিহামাইন ওমন্তিন আলায়মদ্দিন আম্মাদ ফদিল্লাহমিনাজিম ইমা আমু ফত্লাহ মস্তুম সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ ফকরবুল আলমিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে অসংখ্য ন্যামত দান করেছেন सलाात सालमाम सामने लाल पालन कैमन सम्मानित भाईरा अल्लाह फकरबुल आलमीन धन सम्पद और सन्तान सन्त के फितना आख्ययन परीक्षार विषय उल्लेख कर মহান আল্লাহ ইসাদ করেছেন ইনামা লুকুম আউ্লা নিশ্চয় তোমাদের ধন সম্পদ এবং তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ সুতরাং আল্লাহকে তোমরা ভয় করো যথা সাধ্য। এ বিষয়ে এই ফিতনাই এই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হইতে হবে সুতরাং সাধ্য আল্লাহকে ভয় করলে এই ক্ষেত্রে তোমরা সফলতা লাভ করবে সম্মানিত ভাইরা। ले मे लालन पालन अत्यंत गुरुतपूर्ण विषय एक क्षेत्र अनेक भलो मानस पदस्खलन घटे थके आल्ला फर रब्बुल आलमीर प्रदत्त नियम नीतिमला के एक क्षेत्र अवलम्बन ना कर अवहेलाकेथबा निजे समय जो ऐले मेरे पिछने लगाते हत से लागें अथवा जैसे आल्ला फर रबुल आलमीन तर लालन पालन करते हैं से दिखर ओपर गुरुतारोप करे ना যে কোনো মানুষের লালন পালনের ক্ষেত্রে ছেলে মেয়ে হোক অথবা অন্য কেউ হোক দুটি দিক রয়েছে একটি হচ্ছে তার দৈহিক চাহিদা পূরণ করা আরেকটি হচ্ছে তার আধ্যাত্মিক চাহিদা পূরণ করা আজকের অধিকাংশ মানুষ ছেলে মেয়েদের লালন পালন বলতে এই বুঝে এবং এই বুঝার চেষ্টা করে এবং এই ক্ষেত্রে যত্নবান যে আমার ছেলের আমার মেয়ের দৈহিক শারীরিক চাহিদা পূরণ করতে হবে তার দৈহিক শারীরিক চাহিদা হচ্ছে ভালো ভালো খাবার খাওয়াইতে হবে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে হবে যাতে করে এমন খাবার দি যা স্বাস্থ্য শরীর ভালো থাকে এমন খাবার থেকে এমন পানীয় থেকে বাঁচাতে হবে যাতে শরীর স্বাস্থ্য নষ্ট না হয় রোগ আক্রান্ত না হয়ে যায় এমন বস্ত্র দিতে হবে যেই বস্ত্র তার জন্য যখন উপযোগী সুতরাং পয়সা রয়েছে শীত বস্ত্র আলাদা গ্রীষ্মকালের বস্ত্র আলাদা এইভাবে আজকের অধিকাংশ মানুষ ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে শুধু তাদের দেহের খেদমত করে থাকে তাদের শরীরের সেবা করে থাকে যত্ন করে থাকে কিন্তু এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বরং আসল বিষয় হচ্ছে সেটি আর তা হচ্ছে তাদের আত্মার সেবা করা তাদের আধ্যাত্মিক জীবনকে সুন্দর করে তোলা তাদের ইমানি জীবনকে তাদের দিনী জীবনকে ंदर गोला सचे हवा चिंता देख मानुष जदी मारा जातेकाल तर जो देह देह आत्मा जख उड़े चले गल आल्ला फकर अब्बुल आलमीनर का शर मूल्य आच पा मूल्य आज ऐले मेयर शर लालन पालन जत्नर जन्नी बहु किचु खरस कर এর কোন মূল্য নেই আপনার কাছে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আত্মা আছে এবং সেই আত্মা যদি প্রশান্ত আত্মা হয় প্রশান্ত আল্লাহ পাক সম্বোধন করে বলেছেন এবং বলবেন যে ইর যে এলা রব্বে তোমার প্রতিপালকের নিকট ফিরে যাও ফলি ফেবাদি সুতরাং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও অদ জান্নাতি এবং আমার জান্নাতে প্রবেশ করো তাহলে আপনার ছেলে মেয়েদের আত্মাকে যদি আপনি প্রশান্ত আত্মা তৈরি করতে পারেন তাহলে ভাগ্যবান আপনি ভাগ্যবান আপনার স্ত্রী ভাগ্যবান আপনার ছেলে মেয়েরা যাদের আত্মা হলো প্রশান্ত আত্মা সম্মানিত ভাতৃমণ্ডলী এই আত্মার পরিশুদ্ধি যদি হয় তাহলে সে সম্মানিত হবে সেই ব্যক্তি চরিত্রবান হবে সেই ব্যক্তি আল্লাহ ফেকুর আব্বুল আলমিনের ভালোবাসা পাবে এবং তার গন্তব্য স্থান সুখময় স্থান হবে সেই ব্যক্তি জান্নাতি হতে পারবে না হলে এই দেহ সরে পচে যাবে আত্মা আল্লাপাকের কাছে চলে যাবে আসামি হয়ে আল্লাহ আল্লাপাক রব্বুল আর একটি দেহ তৈরি করে ওই আত্মা দিয়ে সেই দেহকে জাহান নামে আল্লাহ পাক নিক্ষেপ করবেন সম্মানিত ভাইরা আপনি কি চান যে এত সুন্দর যত্ন করে যে দেহের সেবা করেছেন সেই দেহ জাহান্নামে জ্বলতে থাক কখন আপনি চাইবেন না কিন্তু আপনি হয়তো উপলব্ধি করতে পারেননি অথবা এই ক্ষেত্রে আপনি এতদূর ওয়াকে ফাল নন অথবা এই ক্ষেত্রে আপনি আপনার যে যতটুকু যত্ন নেওয়ার প্রয়োজন ছিল ক্ষেত্রে আপনার শিথিলতা রয়েছে সম্মানিত ভাইরা ছেলে লালন পালনের ক্ষেত্রে ইমানই দিক তার তার দিনের দিক তার ধর্মীয় দিককে বেশি যত্ন নেবেন যাতে করে সেই ব্যক্তি আল্লাহ পাকরবুল আলমের সত্যিকার दा होते मेरी चरित्रबान होते आपनी भाग्यवान हबान ये भाग्यवान हबें परकाले अपनारेकाले अपन नेक रास्ता खोला थको जमन की नबी करीम सल्लाह अलहसल्लम जो सत् सतान बाबा मायर जन दुआ करे दुआ बाबा मेर इंतकाले তাদের কবে তাদের রুহের কাছে পৌঁছিতে থাকে এবং সেই মানুষরা আল্লাহ পাকাবুল আলমিনের নিয়ামত পায় তাদের গোনা খাতা থাকলে আল্লাহ ফাকরুল আলমিন এই সৎ ছেলে মেয়েদের দোয়াতে তাদেরকে মাফ করে দেন সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে প্রথম যে শিক্ষা দেবেন ছেলে মেয়েদেরকে সেটি হচ্ছে আল্লাহর তৌহিদদের শিক্ষা দেবেন আল্লাহর একত্রের শিক্ষা দেবেন সুতরাং কোরআনে কেরিমের আলোকে ওই আয়াতগুলি ছেলেমেয়েদের সামনে তুলে ধরবেন কচি কাচাদের সামনে যে আয়াতগুলিতে আল্লাহর একত্রের কথা বলা হয়েছে আহাদ আল্লাহ আল্লাহ এক একক। তার কোনো অংশীদার নেই তিনি একক এই সব বিষয়গুলি তুলে ধরবেন এবং ঘটনাবলী তুলে ধরবেন কারণ ছোট ছোট ছেলেরা ঘটনাবলী শুনতে আহ ভালোবাসে যদি গল্প শুরু করে দেন ওই মিছামিছি গল্প যে সেই গল্পগুলি না করে কাল্পনিক গল্পগুলি ছেলে মেয়েদের সামনে বর্ণনা করে আমোদ ফুর্তি না করে তাদের মনোরঞ্জন না করিয়ে তাদেরকে আম্বে ও রসুলগণের গল্প শোনান যে নবীর রসুলগণ আল্লাহ ফাক রব্বুল আলমের কাছে সম্মানিত হয়েছেন নবীর রসুলগণ সালামের অনুসারী যারা প্রত্যেক ওম্মতে তারা আল্লাহ পাকের কাছে সম্মানিত হয়েছে আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়েছে পক্ষান্তরে নবী রসুলগণের যারা বিরুদ্ধাচরণ করেছে নাফারমানি করেছে যারা জুলম অত্যাচার করেছে বাড়াবাড়ি করেছে যারা শির প্রতুলিকতা করেছে যারা বিভিন্ন পাপে লিপ্ত হয়েছে আল্লাহ পাক সেই জাতিগুলিকে ধ্বংস করে দিয়েছেন আপনি যদি ঘটনা তুলে ধরেন ঘটনা শুনতে কি মজাও লাগবে এবং তার সাথে সাথে সেই ছেলেমেরা শিখতে পারবে যে এখান থেকে কি শিখলাম যখন তাদের সামনে বর্ণনা করবেন আপনি নৌ আলি ইসালামের ঘটনা তার জাতিকে যে আল্লাহ পাক মহাবন্যায় প্লাবিত করে ধ্বংস করেছিলেন তখন তারা সজাগ হবে আল্লাহর যদি আমরা নাফারমানি করি আল্লাহর প্রতি যদি আমরা ইমান নানি আসি যদি আল্লাহর সাথে আমরা সির করি আমরা যদি পাপে লিপ্ত হয় তো আল্লাহ পাক ওইভাবে ধ্বংস করবেন যেইভাবে আল্লাহ পাক নু আলি সালামের জাতিকে ধ্বংস করেছেন যখন আহ এইভাবে মুসা আলি সাল্লামের জামানার ঘটনা আপনি শোনাবেন ফেরাউনের ঘটনা শোনাবেন তখন সেই ছেলেরা শিখবে যে মুসা আলি সাল্লামের যারা অনুসারী মানে ইসরায়েল ছিল সেই জামানায় তারা গোলামের জীবন যাপন করছিল কিন্তু আল্লাহাক তাদেরকে সেখান থেকে উদ্ধার করে সম্মানিত করলেন আল্লাহাকাল এই আল্লাহাক যাকে ইচ্ছা তাকে বানিয়ে থাকেন এবং শেষ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য যতই হক এবং বাতিলের লড়াই হোক না কেন যতই সত্য এবং মিথ্যার ন্যায় এবং অন্যায়ের দ্বন্দ্ব থাক না কেন পৃথিবীতে শেষ পরিণামে করবে এবং ফেরাউনের অহংকারী চরিত্র ত্যাগ করবে ফেরাউনের মতো জুল মত্যাচার সম্পর্কে এসে সজাগ হবে যে এইরকম জুল মত্যাচার যদি কেউ করে তাহলে ফেরাউনের মতো করে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন এইভাবে কচি কাচাদের ব্রেনকে তৈরি করতে হবে আল্লাহর সাথে তাদের সম্পর্কে গড়ে তুলতে হবে জীবন জীবনযাপন যাতে করে তারা গড়ে তুলতে পারে তারা যেন নমনীয় হয় তাদের মধ্যে যেন ভালো চরিত্রগুলি তৈরি হয় আল্লাপাকের সাথে যাতে করে সম্পর্ক হয় এবং রসুল্লা সাামের জীবনের সাথে তাদের যেন সম্পর্ক হয় চর্চা করার ক্ষেত্রে তারা যেন সেগুলি শিখে আমল করার ক্ষেত্রে যেন আমল করে এবং साथी संगीत बर्णना करते दावतर क्या कचिकाचारा अंश जन आना सकल के, के, के, आमा के, के एर दान कर सम्मानित भाईरा प्रथम विषयर तौहि शिक्षा दीते मे नबीए करीम सल अलीसल्लम जो मजिमजबल्लाह तालान यमेश गवर्नर प्रेरण कर लें तक तादेश दिए উদ্দেশ্যে তুমি দায়িত্বশীল হয়ে যাচ্ছ যারা আহলি কিতাব যাদের কাছে আগের গ্রন্থের জ্ঞান রয়েছে তাওরাত এবং এঞ্জিলের জ্ঞান রয়েছে সুতরাং তাদের সাথে এই সাধারণ লোকের আচরণ করলে হবে না যে সাধারণ কথা বললে আর তারা মেনে নেবে যার কাছে যেমন জ্ঞান আছে তেমন তার কাছে সেই রকম গুরুত্বপূর্ণ কথা পেশ করতে হবে এবং তার কাছে যুক্তি যুক্তিসঙ্গত কথা পেশ করতে হবে সুতরাং তাই তুমি কি করবে সর্বপ্রথম যেই বিষয়ের দিকে তাদেরকে আহ্বান করবে তা হচ্ছে যে তারা যেন আল্লাহর একত্বে বিশ্বাসী হয় আল্লাহর একত্ব কে স্বীকার করে আল্লাহর একত্বকে অন্তর থেকে বিশ্বাস করে মেনে নেই স্বীকৃতি দান করেন সম্মানিত ভাইরা তাহলে প্রথম দাওয়দ দিতে বললেন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম আল্লাহর তৌহিদের আল্লাহ পাখির বাদবন্দি করবে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না ছেলে মেয়েদেরকে এইভাবে প্রথম তৌহিদের আপনি শিক্ষা দেবেন আল্লাহকে চেনুক আল্লাহর তৌহিদের রুবুয়াত কাকে বলে प्रभुत क्षेत्र क्या होते बानदार एबाद बंदगी अंतर क्या जबान एबाद अंतर एबाद कर्म एबाद अंग प्रत्यंगेर एबादत आर्थिक एबाद दैहिक एबाद समस्त इबादत बंदेगी गुली আমিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা Marriage or divorce? What's the Islamic rule? If my husband husband to keep divorce. Solution or problem? Join family system. Heaven or hell? Big fat illness has become the norm. You choose. Beauty, wealth family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. See, all the food, and all the food, and all the food, every day, and every day, every day, and every day, on Beast TV. Who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 পরবর্তী অনুষ্ঠান সম্মানিত ভাতৃমণ্ডলী আমি ফিরে আসি আমার বিষয়ের দিকে আল্লাহ আকরুল আলমিন আমাদেরকে ছেলেমেয়েদের ক্ষেত্রে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করতে হলে কে ছেলে মেয়েদেরকে আল্লাহর একত্রের শিক্ষা দেওয়ার পরে তার সাথে সাথে শির্ক থেকে যত রকমের শির্ক রয়েছে বড় শীরক ছোট শীরক প্রকাশ্য শীরক অপ্রকাশ্য গোপনীয় শীরক এসব থেকে সতর্ক সাবধান করতে হবে উদাহরণস্বরূপ বলি আপনি এ ছেলের বাবা বা ছেলের মা ছেলেমেয়ের মা যদি আপনার হাতে আপনার গলায় আপনার কোমরে তাবিজ থাকে আপনার ছেলে জানছে বালা থাকে তাকা বাধা থাকে সুতা বাধা থাকে তাহলে আপনার ছেলেমে আপনার কাছ থেকে কি শিখবে শির্ক থাকবে আপনার গায়ে শিরকি শিখবে আপনার কাছ থেকে আপনার যদি কথাতে যদি শোনে যে আপনি আল্লাহ ছাড়া অন্যের শপথ করছেন তাহলে কি শিখবে আপনার কাছ থেকে শিখবে যে আল্লাহ ছাড়া অন্যের কসম করা যায় অথচ আপনি সির করলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম তাবিজকে সির্ক বলে আখ্যায়িত করেছেন নবী এ করিম সাল্ল্লা আল্লাহ ছাড়া অন্যের শপথকে সির্ক বলে আখ্যায়িত করেছেন নবী সাহাল্লাম বলেছেন মান হেলাফা বেগাই ফাদা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কসম করলো শপথ করলো সেই ব্যক্তি সিরিক করল আপনি ছেলে মেয়েদের সামনেও আল্লাহ ছাড়া অন্যের কসম শপথ করবেন না এই এইরকমই আপনি ছেলে মেয়েদের চোখের আড়েও আপনি এই সিরকি কথা বলবেন না বা সিরকি আঁকিদা রাখবেন না কসম করবেন একমাত্র আল্লাহর জন্য ছেলে মেয়েদের সামনে বিশেষ করে আরও সজাগ থাকবেন যাতে করে আপনার ভুলটি তাদের কাছে এমন না হয় যে এটা বলা ভালো এটা করা ভালো কারণ আমার বাবা মা করে আমার বাবা মা বলে সম্মানিত ভাতৃমণ্ডলী আমাদের যে এই তাবিজ বাঁধার চরিত্র রয়েছে বাংলা ভাষাভাষী অধিকাংশ মুসলিম ভাই বোনদের মায়ের যদি শরীরে তাবিজ দেখে যদি বাবার গায়ে দেখে গাড়িতে বাড়িতে তাবিজ ঝুলা থাকে তাহলে আপনার ছেলে মেয়ে শিখবে অথচ আপনি আপনার ছেলে মেয়েদেরকে না শিখিয়ে শির্ক শিখালেন নবী করিম সাল আলি বলেছেন আত্মা মা এবং শির তাবিজ হচ্ছে শির্ক আরো বলেছেন যেমন এ ধর্মের নামে যারা এই তাবিজের ব্যবসা করে যে তাবিজ দুই প্রকার যদি কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে তাবিজ হয় তাহলে সেটা চলবে আর যদি সিরকি কথা দিয়ে তাবিজ হয় মন্ত্র তন্ত্র দিয়ে তাবিজ হয় তাহলে সেটা শিরক হবে নবী করিমসাল্লাম তো এই দুই ভাগ করেননি তারপরে আরেকটি কথা বুঝার চেষ্টা করুন আপনি কোরআনের দুয়া হাদিসের দোয়া আল্লাহ পাকাবুল আলমের নাম রয়েছে তাতে তা দিয়ে যদি তাবিজ করেন কমের পক্ষে আপনি আল্লাহ এবং ও রসুলের কথার এত অবমাননা করলেন যে তা শরীরে বেঁধে আপনি পেশাব করতে গেলেন বাথরুমে পায়খানায় গেলেন আপনি স্ত্রীর কাছে গেলেন এইভাবে আপনি কত নাপাক অবস্থায় আল্লাহর णी के आपनार शरीर लागिए रेखे चें। आपनी कि पचंद करें जायज मन करें कख ना तरप हादिसर दुआ दिए आया दिए तबिज कर नाम दिए शीर्खर आल्ला छाड़ा अन् बहु तबिज छड़ाछड़ी रही है सूतरास्ता बंद करें नबी करीम सल्लाम उपदेश मेने सम्मानित भातृमंड नबी करीम सल्लाहल्लम आरोख बोले आख्यित कर এমন কথা বলে যাতে আল্লাহর সাথে অন্যকে সমান করে বর্ণনা করে যেমন যদি বলে যে যা আল্লাহ রসুল চাই এই ধরনের কথাবার্তা অনেক মূর্খরা বলে থাকে অথবা আল্লাহর সাথে রসুলকে সমান করে দিয়ে বলল অথবা যদি বলে আল্লাহ যা চায় আর আপনি যা চান আল্লাহ এবং আপনি চান আপনি চাইলেই হবে এই ধরনের কথাবার্তা বিশেষ করে আমরা চিকিৎসকের কাছে যখন অনেকে যাই যাওয়ার পরে নিজে হয়তো অসুস্থ ছিলেন ভালো হলেন অথবা আপনার ছেলে মেয়ে ভালো হইলো বলেন যে অমুক ডাক্তার ভালো করেছে আল্লাহর নাম পর্যন্ত নিলেন না ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম মেয়ের কথা আল্লাপাক আল কোরআনে উল্লেখ করেছেন তিনি বলেছেন ওয়াইজা মারেত্তু ফাহা ইয়েশিন আমি যখন রোগাক্রান্ত হয়ে যাই অসুস্থ হয়ে পড়ি আল্লাপাক একমাত্র আরোগ্য দান করেন আপনি বললেন যে ডাক্তার এই ডাক্তার না হলে আমার ছেলে মরে যেত তাড়াতাড়ি করে যদি ডাক্তার কাছে না নিয়ে যেতাম তা আমার মেয়েটি মারা যেত তাড়াতাড়ি সময় যদি আমার বাবাকে না নিয়ে যাওয়া হতো হাসপাতালে তাহলে আমার বাবা মরে যেত এই সিরকি কথাগুলি আপনার ছেলেমেয়েরা শুনছে তাহলে আপনার কাছ থেকে শিখবে আর কি এই সব শিরকি শিখবে সুতরাং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনার ছেলেমেয়েরা যাতে করে আপনার কাছ থেকে ভালো কথা শেখে মন্দ কথা না শেখে সম্মানিত ভাইরা ছেলে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে আরও মনে রাখবেন তাদের প্রকৃতি সম্পর্কে যে ছেলেমেয়েরা বাবা মায়ের কথার চাইতে কাজকে বেশি ফলো করে আপনি একটা ছেলেকে আদেশ করছেন সে আদেশ হয়তো অমান্য করতে পারে কিন্তু যেই কাজটি আপনি করে দেখাচ্ছেন সেটা অবশ্যই করবে একটা জিনিস খেতে বলছেন ও খাবে না কিন্তু আপনি ওই জিনিসটা খান তখন সেই ছেলে খাবে না আমার বাবা যখন খাচ্ছে আমার মা যখন খাচ্ছে বা পান করছে তাহলে ভালো জিনিস আছে কিন্তু আপনি যদি শুধু খেতে বলেন শুধু বলেন যে পান করো করবে না আপনি মিথ্যা কথা বলছেন আর আ ছেলেকে বলছেন মিথ্যা কথা বলিও না আপনার কথাটা নেবেন না আপনার কাজটা নেবে আপনার বাড়িতে টেলিফোন আসে আপনি টেলিফোনে কথা বলবেন না তখন ছেলেমেয়ের সামনে বলেন যে বলে দাও যে নেই অথচ আপনি বসে আছেন আপনি ছেলেকে যতই ভালো কথা শেখান যে মিছা কথা বড় দোষ মিছা কথা বড় দোষ করিওনা বৃথারোষ ইত্যাদি যা কিছু আপনি কবিতা শিখান কিন্তু আপনার চরিত্র দিয়ে আপনি শিখালেন যে আমার বাবার কাছে টেলিফোন আসতো মায়ের কাছে টেলিফোন আসতো যখন কথা বলতে না চাইতো কোনো ব্যক্তির সাথে তখন বলতো বলে দাও যে ओ व्यस्त आओ जो बाथरूमे अथचूदंडलि तरफ भविष्य को, को अपनी अंधकार करब तर शिक्षा प्रथम देवे नबी एकर अल्लम शिक्षा दिए मजिमजाल رضی اللہ تعالیٰ عنہ کے تار پر توحید جو دی کمپیٹ ہوئے جا بولی چند فائن ہم آتعوکا لی اوئی اہلی کتاب جاتی یا منیر جرہ یہودی چھلو تارا جو دی میں نے نئی تمہار کو جی اللہ کے ایک بولے شکر کرنی لام محمد صلی اللہ علیہ وسلم سیس رسول ہی سو شکر کرنی لام تاہل فعالم ہم تادر کے جانید بی ان اللہ افترض علیہم خمس صلوات فی کل یوم و لیلہ प्रत्येक दिन रात पांच वक्त नमज आल्ला पत्येक मुस्लिम प्रत्येक मानुषरज करमार जो शहदात देवे प्रथम कल तैयार दिखे दावत दीते हैं ऐले मेरे कलिमार तैया शिखाते अपन कल तैयारा जमीन मुखस् कराते तेम तरह तार्थाओ बुझिए दीते आजकल अधिकांश बाबा मेर अवस्था निजे कलिमा तैबार अर्थ बुझे ना मंत्र पड़ा पड़ें তাহলে আপনি ছেলে মেয়েদেরকে আর কি শিখাবেন একটু সজাগ হবেন আপনি দুনিয়ার যে কোনো ভাষায় যদি কিছু লিখা থাকে অবশ্যই তার অর্থ বুঝছেন পৃথিবীতে এমন কোন নোটিস নেই যে কোনো ভাষায় থাক না কেন সেটা শুধু পড়ে রেখে দিয়েছেন আপনি এমন কোনো বই নেই যেই বইকে শুধু পড়ে রেখে দিয়েছেন অথচ অর্থ বুঝলেন না একমাত্র কোরআনুল করিমের সাথে এ মুসলিম জাতির এক সেনের লোকেরা এই ব্যবহার করেছে যে কোরআনে করিম আল্লাহ ফাকরাবুল আলমিনের পক্ষ থেকে নোটিশ আল্লাহ ফাকরুল আলমের পক্ষ থেকে আসমানি সিলেবাস তা শুধু পড়ে দেখে করে কিন্তু তা বুঝার চেষ্টা করেন না আল্লাহা কি করলেন আল্লা ফরুল আলম কি সম্বোধন করলেন কি যে বলতে চাইলেন আদেশ আছে পালন করতে হবে নিষেধাজ্ঞা আছে বেঁচে থাকতে হবে আল্লাহ ফাকরাবুল আলমিন কি বলতে চেয়েছেন কিছুই বুঝার আহ জন্য আপনি চেষ্টা করলেন না খুব বেশি যদি করেন তাহলে বরকত হাসেলের জন্য সকাল বিকাল একটি তেলাওয়াত করেন অথবা সকাল বিকাল আপনার বাড়িতে কাউকে তেলাওয়াত করান অথবা কেউ মরল বিশেষ করে এইসব যে কুসংস্কারগুলি আমাদের রয়েছে কেউ মারা গেল তখন বাড়িতে একটু ভোজ টোজ করে সবকে ডেকে হেঁকে খাওয়য়ে দাউয়ে একবারে তেলাওয়াত করিয়ে নিলেন এমন কাজগুলি করেন যা নবিয়ে করিম সাল্লা সাল্লাম করেননি তাঁর সাহাব এই কেরামগণও করেননি সম্মানিত ভাতৃমণ্ডলী ছেলেমেয়েদের লালন পালনের ক্ষেত্রে মনে রাখবেন যে বিভিন্ন দিক থেকে তাদেরকে তহিদের শিক্ষা হবে এই জন্য যখনই আপনার ছেলে মেয়ের বাকশক্তি খুলবে মুখ ফুটবে তখন তাকে শিখাবেন লাহ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাহবুদনে কথা শিখাবে তার অর্থটিও শিখিয়ে দেবেন এবং তারা এটা মুখস্থ করবে অর্থ বুঝবে তার সাথে সাথে সুফহান আল্লাহ শিখাবেন তার অর্থ বলে দেবেন যে আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করি কথা বলো আলহামদুলিল্লাহ বলতে শিখাবেন আ যেখানে আলহামদুলিল্লাহ বলতে আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয় সর্বদাই বলবে কিন্তু বিশেষ করে যে সব ক্ষেত্রে খাওয়া শেষে যেমন অথবা কোনো একটা খুশির কথা এলো বিভিন্ন সময়ে আলহামদুলিল্লাহ বলতে শেখাবেন আল্লাহ আকবর বলতে শেখাবেন এসবের অর্থগুলি বুঝিয়ে দেবেন এভাবে আল্লাহর তৌহিদের শিক্ষা প্রথম ছেলে মগজে মজবুত করে বসাবার চেষ্টা করবেন এই বাল্য জীবনে কচি কাচাদের মগজে যদি তৌহিদ মজবুত হয়ে যায় আল্লাহর একত্র প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে এই তৌহিদকে কোনো বাতিল শক্তি ছিনিয়ে নিতে না। তাকে বেদিন করতে পারবে না তাকে বিভ্রান্ত করতে পারবে না বাকি আল্লাহ ফুল হেফাজতাম সলীন আলহামদুলিল্লাহ রলমিন শেখ বদরুদ্জান তবে যারা লজ্জিত হয়ে পরিষ্কার মনে প্রাইশ্চিত করে মহান আল্লাহ তাদের নিশ্চয় মাফ করেন কি করে খাঁটি তওবা জান্নাতের দরজা খুলে দেই তা জানতে হলে দেখুন তওবা ও ইস্তেগফার সুধু পিএস টিভি বাংলায় দেখুন তওবা ও ইস্তেগফার প্রতি শনিবার সন্ধ্যা 6টায় বাংলাদেশে ও সন্ধ্যা 6.5টায় ভারতে পিএস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা আপনার বেহেশত কোথায়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 বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তন পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে অধ্যায় নম্বর ৬ হাদিস নম্বর তিন নবজি সাল্লাহাম বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে সমাজ